পৃথটিভীর সম্মানিত দর্শক ও শ্রুত্রিমী আমরা রামাদান ও জাকাত এই শীর্ষক আলোচনায় আপনাদের সামনে ইতিপূর্বে বক্তব্য আমাদের বিধগ্ধ। আলেমল আমাদেরকে নিয়ে উপস্থাপন করেছি সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে আজ নিয়ে আসছি জাকাতের একেবারে অভ্যন্তরীণ বিষয় বলি আমরা আগে তাত্ত্বিক আলোচনা করেছি পুঁজিবাদী অর্থনীতি সমাজবাদী অর্থনীতি ইসলাম কীভাবে সেখানে ব্যালেন্স করেছে এবং ইসলামিক অর্থনীতি যে মানবতার জন্য একটা সবচেয়ে বেশি ব্যালেন্সড এবং উত্তম অর্থনীতি বা ইকোনমিক সিস্টেম সে ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করেছি আমি পরিচালকটা উপস্থিত আছি ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে আছেন শেখ হারুন হোসেন তারপর আমার সামনে আছেন শেখ আমদানি আমার বামে নিকটে যিনি আছেন তিনি হলেন শেখ উদ্দিন বিলাল আলমাদানি এবং বামের সম্মুখে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান আলমাদানী সালাম আমরা ইনশাআল্লাহ প্রশ্ন ডান দিক থেকে শুরু করছি শেখ হারুন হোসেনের কাছে জাকাতের সংজ্ঞা কি এবং ব্যাখ্যা কি আলহামদুলিল্লাহ আবাদতের উদ্দেশ্যই। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যই এক ধরনের ধনী ব্যক্তি যাদের সম্পত্তি নির্দিষ্ট পরিমাণ মালের নেশাবের পরিমাণ মালের অধিকারী হবেন তাদের কাছ থেকে শরিয়ত নির্ধারিত অংশ বের করে এনে শরীয়তের নির্ধারিত খাতে বন্টন করার নাম হচ্ছে জাকাত তে আমরা বুঝতে পারলাম এখানে আল্লাহর আবাদত অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি প্রদান টার্গেট দুই নম্বর হল জাকাত এক শ্রেণীর ব্যক্তিদের উপরে যারা নির্দিষ্ট পরিমাণ নেশাবের মালিক হবেন এবং তিন নম্বর তাদের কাছ থেকে মাল কিন্তু বের করতে হবে শরীয়ত নির্ধারিত অংশ पेक्षा खात गर्धारण कर दिए खाते ही आपके बताते खाते बारत आदाय स्पष्ट विधान तबी ए प्रसंगे एक नोट अपन ना दी नये हमारे যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত হল যে জাকাত আর সাম অর্থাৎ একটু প্লিজ যেটা হলো এই যে হ্যাঁ জাকাত ফরজ হয়ে গেল রমাজানের আগে এখানে বিলম্ব করার কোনো অবকাশ নাই আপনাকে যখনি ফরজ হয়েছে তখনই তা আদায় করতে হবে এটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে আর জাকাত না দিলে তার যে ভয়ঙ্কর একটু আলোকপাত করতেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ জাকাত আদায়ের যে গুরুত্ব তাৎপর্য ইসলামে এসেছে সেটি বলার অবকাশ রাখে না কারণ আমরা এটাতেই বুঝতে পারছি যে জাকাত এটি ইসলামে কোন নফল এবাদত নয় সাধারণ ফরাজ এবাদত নয় বরং ইসলামের যে মৌলিক পাঁচটি রোকন পাঁচটি স্তম্ভ যেগুলির উপর ইসলাম ভিত্তি করে রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো জাকাত এক্ষেত্রে আমি একটি বিষয় স্মরণ করে দিতে চাই আমরা এই ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এগুলিকে অনেক সময় আমরা এমন সহজভাবে দেখি আসলে কিন্তু সেই সহজভাবে করান হাদিসে আসেনি আমরা বলি কালিমাবা ইমান তারপর সালাত তারপর বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনে অনেক আয়াতে সালাতের আদেশের সাথে সাথে সালাতের সাথে সাথে জাকাতের বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলম নিয়ে এসেছেন রাসুল সাল্লাম ও বলছেন বুনিয়াল ইসলাম তাই এখানে যখন আমরা পঞ্চম নিয়ে যাচ্ছি এর মানে জাকাতটাকে আমরা গুরুত্ব কম দিয়ে ফেলছি আসলে ইসলাম জাকাতকে কম গুরুত্ব দেয়নি সালাতের সাথে সাথে ইসলাম জাকাতকে স্থান দিয়েছে এটাই আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে পাঁচটি রোকনের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে সেটি হলো জাকাত অর্থাৎ সালাতের পরেই স্থান হলো জাকাত এরপর যেটা বলা হয় যে মানুষের দৈহিক যেগুলি গুলি সেই দৈহিক আবাদতগুলির মধ্যে সর্বপ্রথম যেটি এক নম্বরে সেটি হচ্ছে সলাাত এই জন্য আল্লাহ রাবুলি আলমিন করনুল কালিমে বারবার সালাতকে নিয়ে এসেছেন আর মানুষের অর্থনৈতিক যেগুলি গুলি সেই অর্থনৈতিক আবাদতগুলির মধ্যে প্রধান হলো প্রথম শ্রেণীর হলো জাকাত এই জন্য আল্লাহ রবুল আলমিন দুটিকেই পাশাপাশি সালাত এবং জাকাত বারবার অনেক আয়াতে নিয়ে এসেছেন তো এ জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা যখনই জাকাত আদায় করবো সর্বপ্রথম বিষয় হলো ইসলামের একটা রোকন আমরা পালন করলাম আমাদের জন্য সবচেয়ে একটা বড় ফরজ যেটি সেই বড় ফরজ আদায় করলাম এতে যে সব হবে এবং এ জাকাত আদায়ের পিছনে অসংখ্য সব কর মাজিদে এবং হাদিসে এসেছে জাকাত যদি আদায় না করে কেউ না করে তার কোনো শাস্তির ব্যাপারে কিছু। ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য জাকাত আদায় না করলে দুনিয়াতে দুইটা শাস্তি আর পরকালে তো শাস্তি রয়েছেই দুনিয়ার শাস্তি হলো যে জাকাত না দেওয়ার কারণে আবু বাখানে সিদ্দিক যুদ্ধ ঘোষণা করেছে মানুষ যখনই জাকাত বন্ধ করবে তখনই আল্লাহাক রহমতের বৃষ্টি বন্ধ করে দেবে অনুরূপ ভাবে আল্লাহ আল্লাহ রসুলা তোমরা রহমত করো আসমান কঠিন আদাবের শুভ সংবাদ দিয়ে দেওয়া মানে তিরস্কার করে বলা হয়েছে তো এখানে ওলামে কান অবশ্যই একটা কথা বলেছেন যে যখন জাকাত মানুষ চাইতে যায় তখন প্রথম এসে ভুরু কুচকায় বিরক্ত হয় কপাল ভারী করে কপাল ভারী করে তুমি তোমার সে হক তার পাওনা চাইতে গেছে তুমি কপাল ভারী করবে কেন এই কপালে একটা ডাক দাম তারপর একটু মুখ ফিরায় যখন পাঁজর দেখায় তো পাঁজরে একটা ডাক দাম তারপর যখন গরিব লোকটাকে ফেলে দিয়ে পিট পিঠ চলে গেল পিঠে আর একটা ডাক এই তিনটা ডাক দেওয়ার হেকমত সম্পর্কে ওলামিকদের মধ্যে এইভাবে বলেছে এবং জাকাত না দিলে সে মাল সাপ বানানো হবে বিষাক্ত বিষ ধর সাপ তার গলায় পেঁচিয়ে এসে তাকে আক্রমণ করবে বলেছে যাকে আল্লাহ রাবুল আলমিন সম্পদ দিয়েছেন আসলে সম্পদের মালিক আমরা কেউ না আল্লাহ আমাদেরকে এ সম্পদের মালিক বানায় দেন কিন্তু এরপরও আল্লাহর নির্দেশে এই সম্পদের হক যখন অধিকার যখন আমরা আদায় না করে দেই। আল্লাহ বলছেন যে কেয়ামতের দিন এই মালগুলিকেই একটা বিশাল বিষধর বিষাক্ত সাপ হিসেবে বানিয়ে দেওয়া হবে যে সাপের দুদিকে দুটি মুখ থাকবে এবং এই সাপ তার গলায় সেখানে কেয়ামতের দিন বেঁচে দেওয়া হবে এবং সাপ তাকে খুব কঠিন ভাবে দংশন করবে এখন সেই সম্পদের ভোগ তুমি উপভোগ করো আমি শেখ জাইফুদ্দিন বিলাল মাদানির কাছে আসব। যে জাকাত অস্বীকার করবে তার হুকুম জাকাত যে দেয় না তারা হুকুম জাকাত যে অস্বীকার করছে একটা কুফুরি প্রথম শর্ত কারো মুসলিম হওয়া অর্থাৎ প্রতিটি মুসলিম ব্যক্তি জাকাত দেওয়ার জাকাত ফরজ হওয়ার জন্য যার ক্ষেত্রে জাকাতের বিধান কার্যকরী করা হবে তাকে হতে হবে মুসলিম অমুসলিমের উপর জাকাত ফরজ নয় যতক্ষণ না কেউ ইসলাম গ্রহণ করে তার উপর জাকাত ফরজ নয় তো এটি হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হল সেই ব্যক্তি হতে হবে হর স্বাধীন হতে হবে তাকে কোনো কৃতদাসের উপর জাকাত ফরজ নয় তৃতীয় শর্ত হলো যার কাছে সেই নেশাব পরিমাণ নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে দ্বিতীয় হলো জি যে সমস্ত সম্পদের উপর জাকাত ফরজ সেগুলি নির্দিষ্ট পরিমাণে এবং শর্ত সাপেক্ষে তার কাছে থাকতে হবে তাহলে তার উপর জাকাত ফরজ হবে আমরা ছোট্ট একটু বিরতির পরে ইনশাল আবার শুনতে পাবো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 কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন যাবার পুঁজি কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা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 তার কাছে অস্বীকার যারা করে জাকাত প্রদানে যারা আগ্রহী হয় না বা চাইলেও দেয় না তাদের কি অস্বীকার করলে তো এটা একটা কুফুরি পাপ অর্থাৎ ইসলাম থেকে সে বের হয়ে যায় এবং এই জন্যই কিন্তু যেটা আগে একটা আলোচনা হচ্ছিল রাজিয়াল যারা জাকাতকে দেওয়া অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু তিনি জেহাদের ঘোষণা করেছিলেন এবং যেখানে উমার ফারুক রাজিয়াল তাল্লাহ আনহর মত মানুষ যখন বললেন কিভাবে ওদেরকে আপনি হত্যা করবেন যারা নামাজ পড়ে তুমি বললেন যে যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থ করে তারা আবার কেমন মুসলমান এবং আমার ফারুক বুঝতে পারলেন না ওবাক যা বলছেন সেটাই ঠিক এই জন্য জাকাত করা আমরা বলবো জাকাতকে অস্বীকার প্রথমত আমরা বলবো আমাদের ইমানি দুর্বলতা দ্বিতীয়ত আসলে ইসলাম সম্পর্কে আমাদের অজানা তৃতীয়ত বা প্রথম বলবো আমরা আল্লাহ যে এই মাল আমাকে দিয়েছেন এটা যে আল্লাহরই অনুগ্রহ তিনি আমার কাছ থেকে আরেকজনকে অনুগ্রহ করা যে এখানে একটা কথা বল অনুগ্রহ দিয়েছেন এটা আমার জন্য সুযোগ এবং আমি বলবো এখানে একটা কথা যারা অর্থশালী যে ভাই আপনি কি যখন কাউকে জাকাত দিচ্ছেন তাতে কি আপনি না গরি আপনার প্রতি মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়ে যায় একটা আপনি যা রেখে যাবেন দুনিয়ার ব্যাংকে সব তো ভাগ হয়ে যাবে আপনার ছেলে মেয়েরা বন্টন করে নিবে কিন্তু যেটা আপনি নিয়ে সাথে ওইটা তো আপনার যেটা আপনি দান করলেন এই জন্যেই তো ক্যামতের মাঠে সাত শ্রেণীর মানুষ যে আল্লাহ আজিমের নিচে যারা ছায়া পাবেন তাদের সাতজনের মধ্যে একজন তবে যদি রিয়া এবং সোমার ভয় থাকে সেখানে অপ্রকাশ্য দেওয়াটাই ঠিক আজকাল তো আমাদের অধিকাংশ জায়গা পাচ্ছি যদি আল্লাহ নব্বর যুগে যারা যতটুকুই দিত একটা রসি পর্যন্ত যদি দিত আমার যুগে সেটা ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাও যদি হয় তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।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 সেই নিস বা নির্দিষ্ট পরিমাণে সম্পদ থাকতে হবে এখানে যেমন কাররজ হবে আর একটা শর্ত আছে কখন জাকাতের উপরে জাকাত কখন জাকাত কখন জাকাত ফরজের ওখানে আমাদের আসবে যে প্রথমত পূর্ণ মালিকানা কারণ যদি অপূর্ণ মালিক আনা হয় তাহলে সেটা জাকাত তার প্রতি ফরজ হবে না যেমন আমার অর্থ আপনাকে দিলাম আপনার উপরে যা ফরজ হবে না আমার প্রতি হবে বান হয়তো মনে করেন দান ছয় কাত খায় টাকা আমি জমা করলাম ওটা তো মালিক গরিবরা আম এই বানের উপরে জাকাত ফরজ হবে না তো এক নম্বরে পূর্ণ মালিকানা হওয়া দুই নম্বরে যেটা হলো যে এই জাকাতের যে মালটা নিসাব পরিমাণ যেটা পরবর্তীতে আমাদের আলোচনায় আসবে তৃতীয়ত এমন মাল হওয়া যেই মালটার উপরে জাকাত ফরজ হয় এক্ষেত্রে চারটা শ্রেণী মানে বেশি গুরুত্বপূর্ণ জাকাতের জন্য যেটা আমাদের আপনার সোনা এবং রূপা এবং এর সঙ্গে অর্থ টাকা পয়সা রিয়াল ডলার যেটি এগুলো চলে আসে এটা একটা হলো এটা আরেকটা একটা হলো আপনার যেটা পশু সম্পদ গরু ছাগল ভেড়া দম্বা, ওট এগুলি তিন নম্বরে যেটা আসবে সেটা হলো আপনার যেটা হলো আপনার কৃষি সম্পদ আর কৃষি সম্পদের জন্য শর্ত আছে সব কৃষি সম্পদ নয় যে কৃষি সম্পদ মাপা অথবা কি বলে ওটাকে কাঠা দিয়ে কি করা যায় ওটাকে ওজন করা অথবা আপনার সংরক্ষণ করার যোগ্য কাঁচা মালের কাঁচা মালাত নেই পেঁয়াজ পেঁয়াজ করা যায় এরপরে যেটা আসবে সেটা হলো ব্যবসা যেগুলি মূলত এই চারটাকে জাকাত ফরজ হওয়ার জিনিস এছাড়া যে একটা হলো পশু সম্পদ একটা হলো কৃষি সম্পদ এবং শর্ত রয়েছে একটা হলো আপনার ব্যবসা সামগ্রী যেটা পণ্য আর একটা হলো স্বর্ণরূপা এবং এর অর্থে টাকা পয়সা এগুলি সব চলে আসবে এই বলবো যে এই যে শর্ত আর একটা শর্ত হলো সেটা হলো ইরা আল হাউল পূর্ণ এক বছর নেশাব পরিমাণ হওয়ার পরে পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া কারণ পূর্ণ এক বছর না এবং এই বছরটা চন্দ্রমাস হিসাবে হবে কিন্তু তখনই আমরা সর বা বছর হিসাব করব না এই শর্তগুলি শর্ত এবং এটা এমন জিনিস হওয়া এমন জিনিস হওয়া যেটা মানুষের আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি এগুলির উপরে কোনো জাকাত নেই ব্যবসায়ী মালের মধ্যে জাকাত হয় কিনা এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো অনেকে আমরা বিল্ডিং মানে বিল্ডিং ভাড়া দিই অনেকে জমি কিনে ফেলে রেখে দেয় দাম বাড়ার পরে সেগুলো বিক্রি করি এই জাতীয় আসলে চার শ্রেণীর মালের উপরে জাকাত একটা হচ্ছে ব্যবসায়ী মাল। এই মালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা মাল যেটা আছে সেটা হলো যে আপনার রানি চলমান ব্যবসা চলমান ব্যবসা ধরেন একটা দোকান দোকানে आपनार माल चल सेटार्थ जकायर नियम हो चलमान सम्पत् मवि बत्सर अतिक्रम कर ले शे जा बिक्री कर लभ्यांश हो संचित सम्पद ए दुकान बाकी आबग जौथ कर हिसाब पड़े तक तरह जकायत আদায় করতে হবে যেগুলি আপনার মাল থাকে সেগুলিতে জাকাত হলো তার নির্দিষ্ট একটা সময়ে সে কিন্তু ব্যবসা শুরু করে এবং ব্যবসা ক্লোজ করে এই শুরু এবং ক্লোজের মাঝখানে लो लो अच्छा। अच्छा। जी का जी जी जी वेतन जो था नित्य प्रयोजन खरस तार संसारे व्यवहार एट निवाहर पर এবং সঞ্চয় যে মাসে গিয়ে তখন থেকে তার হাউল গণনা শুরু হয়ে যাবে এবং কমে না চলে আসে তাহলে কিন্তু তার উপরে জাকাত আপনাকে ফরজ করতে হবে এবং এর উপরে আপনাকে অনুমান করতে করে নিতে হবে যে বাড়ি বাড়া যেগুলি দেই সেগুলিও ভাড়াটা যখন আপনার কাছে আসবে মূল মালের উপরে আসবে না উপরে আপনার নিত্য খরচের পর যখন দেখা যাবে যে যে পরিমাণ জমা রেখেছেন এই জমা করতে করতে গিয়ে দেখলো যে মাসে গিয়ে পরিমাণ হয়ে গেল পরবর্তী বছর ওই মাস আসার পর দেখা গেলো যে না ওই নেসা পরিমাণে আছে কমে নাই তখনই জাকাত আসবে মনে করেন যেগুলি গাড়ি গাড়ির যে ব্যবস্থা আমাদের ট্রান্সপোর্ট এর এক মালিকের চারশো পাঁচশো গাড়ি আছে এই গাড়িগুলো আসবে গাড়ি থেকে যে টাকাটা আমাদের আসবে তার জমি জমিটা হলো তার ব্যবসার পণ্য যেহেতু সে প্লট কেনা বেসা করে অনুরূপ ভাবে যারা ফ্ল্যাট কেনা বেসা করে ফ্ল্যাট কেনা বেসা করে বা বিল্ডিং বানিয়ে বিল্ডিং বিক্রি করে তাদের ব্যবসার পণ্য ওই বিল্ডিংটা আমরা সাধারণত জমির বিষয়টাকে তিন ভাগে ভাগ করতে পারি এক হলো জমি কিনেছি আমি সেটা আমার বসবাসের জন্য হতে পারে তাহলে এক্ষেত্রে কোনো জাকাত নেই দ্বিতীয় হলো জমি কিনেছি আমি সেটি আবাদি জমি চাসাবাদের জন্য কিনেছি যে ফসলগুলি জাকাত দিতে হয় জমি আমি এটা কিছুদিন ধরে রাখলাম আবার এটা বিক্রি করে ফেলব। তাহলে এই যে অর্থটা আমি এখানে বিনিয়োগ করেছি সেই অর্থটা থেকে সেখানে বছর বা সময় যেদিন থেকে আমি কিনে রাখবো সেদিন থেকে সে পরিমাণ থেকেই হবে একটা জাকাত দিতে হবে জমির দাম কত হলো সেদিন তার উপরে সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই أشهر إخنا يشيش كورتيد وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته السلام. Oh, Lord, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh, when you confess.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 that can compare to the wonder and the joy you bring, oh, Allah. And for those who strive in Allah's way, seek his face day by day, will be on the right hand of his floor. But a life of bliss, a perfect home oh, oh, oh, I'm asking you to make me from those who love you And for those who love you to love me too Oh, oh, oh, oh I'm begging you to make me love the deeds That will cause you to love me too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 That will cause you to love me too